السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد شاماني تضع দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদশ সম্ভাষণ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম কোরআনে করিমের ছোট সুরাগুরু থেকে কীভাবে বুনিয়াদী কিছু হেদায়ত লাভ করা যায় সে ধারাবাহিকতায় আজকে আমরা সুরাতুল বেলাত তেলাওয়াত করব তার কিছু অংশ এবং তা অর্থ এবং তা থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করবো সুরাতুল বেলাত বালাত শব্দটি অর্থ হচ্ছে শহর আলিফিলাম লাগানোর কারণে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা নগরী। অর্থাৎ আল মক্কা মক্কানগরীকে বোঝানো হয়েছে এই শুরুটি মক্কায় নাজির হয়েছে আল্লাহ তালা বলছেন লামু বিহাজ লামু বিহাজ আল বেলাত আর ওই ভাষায় লা এরকম আসলে কসমের আগে শপথের আগে যখন লা আসে তখন তা দ্বারা না অর্থবোধক হয় না এখানে অর্থ হয় যে কথা শুরু বোঝানোর জন্য এটা কেবল ইস্তিফতা কথা শুরু বোঝানোর জন্য লা শব্দটি নিয়ে আসা হয় যদিও লা শব্দের অর্থ না কিন্তু এখানে না অর্থ ব্যবহৃত হয়নি এজন্য লা ও কুসুমু বিহাজ এর অর্থ হচ্ছে অবশ্যই আমি শপথ করছি এ নগরীর শপথ করছি এজন্য লা শব্দটি এখানে না বাচক নয় তবে কেউ কেউ বলে থাকেন যে এখানে অর্থ হচ্ছে তোমরা যা বলো তা নয় আমি বরং শপথ করছি এই নগরীর এই অর্থটি হতে পারে আল্লাহ আল্লাহতালা শপথ করে বলছেন লাহাজ আলবাদ আমি শপথ করছি এই নগরে ও আনতা হেললুন বিহাজ আলবাদ আর আপনি হালাল করবেন আপনি এই নগরের অধিবাসী এক অর্থ হালাল করুন মারা এক অর্থ ও আন্ত অর্থ আর আপনি হেললুন হেললুন শব্দের তিনটি অর্থ করা হয়ে থাকে একটি অর্থ হচ্ছে যা আপনি এই নগরীর অধিবাসী হলুল থেকে অর্থাৎ আপনি এই নগরী অবস্থানকারী এই নগরীতে আপনি অবস্থান করেন বিধায় আপনার কারণেই এই নগরীর নামে আল্লাহ আল্লাতালা শপথ করেছেন এটাই বলা উদ্দেশ্য ও আন্তা হেললুম বিহাদ আলব এই নগরীতে আপনি অবস্থান করছেন হেল্লুমের আরেকটি অর্থ হচ্ছে হালাল হওয়া হালাল হওয়া অর্থ হচ্ছে যে এই নগরীর মানুষ আপনার রক্ত হালাল করে নিয়েছে আমরা জানি রসল্লা সাল্লাহ আসলাম যখন মক্কায় তাহিদের আহ্বান জানালেন কাফেরদেরকে ইমান আনার কথা বললেন অনেকেই তাকে হত্যা করতে উদ্যুত হয়েছিল এমনকি তারা সবাই মিলে রসোল্লাহ সাল্লাহ আসলামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছিল আল্লাহ তালা সেই জিনিসটি জানিয়ে দিচ্ছেন যে ও আনতা হেল্লুম বিহাদ আলবাদ এই নগরীতে আপনার রক্তকে তারা হালাল করে নিচ্ছে অথচ এই নগরী ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত সেটা হারাম বিবেচিত হয়েছে এখানে কোনো অপরাধীকেও হত্যা করা হয় না ভালো মানুষ তো দূরের কথা রসোল্লাহ সাল্লাহ আসলাম মত ভালো মানুষকেও তারা হত্যা করার প্রচেষ্টা করতে দিদা করেনি এই জন্য আল্লাহ তালা এই কথাটাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছেন ও আনতা হেল্লুম বিহাজ আবেলাত আর আপনি এই নগরীতে আপনাকে হালাল গণ্য করা হচ্ছে আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করছে তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে ও আন্তা হেল্লুম বিহাদ আবেলাত আর আপনি এই নগরীকে একসময় হালাল করবেন অর্থাৎ রসোল্লাহ সাল্লাইসালাম এর মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে মক্কা বিজয়ের সময় রসরুল্লা সাল্লাম বলেছেন যে এই নগরী কেমত পর্যন্ত হারাম তবে আমার জন্য শুধু দিনের কিছু সময় হালাল করা হয়েছে আমাকে যে সময়টা হালাল করা হয়েছে এই সময়ের মধ্যে আমি শুধুমাত্র এখানে হালাল করার কারণ হচ্ছে এখান থেকে যত অপবিত্রতা আছে সেগুলো দূর করব। অর্থাৎ এখানে মক্কার কাভার ভিতরে যে সমস্ত মূর্তি আছে সেগুলিকে দূর করবে এখানে কাফের এবং কুফুরের যে সমস্ত চিহ্ন আছে সেগুলোকে নিচ্ছিন্ন করবে সেই জন্য রসল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহতালা সেই জন্য সেটাকে হালাল করে দিয়েছেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে যেভাবে গতকাল এই নগরী হারাম ছিল তেমনিভাবে আগামীকালও শুধু হারাম থাকবে শুধু আজকের দিনে এই নগরীকে আমার জন্য হালাল করা হয়েছে এইভাবে রসল্লাহ সাল্লি আসলামের কাছে এক লোক এসে বললো হালাল করার প্রমাণ হচ্ছে এক লোক এসে বলল ইয়া রসোল্লাহ ইবনে খতল। যে রসোল্লাহ নামে মিথ্যা কবিতা গেয়ে বেড়াতো মুসলমানদের বদনামি করত মুসলিমদের অবমাননায় সে খুশি হতো কবিতা লিখত সে কাবার গিলাপ ধরে বসে আসে রসোল্লা সাল্লাহ আসলাম বললেন যে তাকে সেখানেই হত্যা করো তার দমকে তার রক্তকে তিনি হালাল করেছিলেন অর্থাৎ রসোল্লাহ সাল্লাহ আসলাম শুধু একদিন যেদিন মক্কা বিজয় সেদিনের জন্য মক্কা নগরীকে হালাল করবেন এটার এই আয়াতে দেয়া হয়েছে ও আন্তা হেল্লুম বিহাজ আলবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি তাফসির আছে প্রথম তফসির হচ্ছে যে আপনি এখানে অধিবাসী দ্বিতীয় তফসির হচ্ছে যে আপনাকে তারা হালাল জ্ঞান করছে বর্তমানে তৃতীয় তফসিল হচ্ছে আপনি ভবিষ্যতে সেটাকে হালাল করবেন এই তিনটি তফসিরই কোনটা যেহেতু একটি অপরীত নয় তিনটি তফসিরই গ্রহণযোগ্য নিয়ম হচ্ছে এটা যখনই কোনো আয়াতের বহু তফসির হতে পারে কয়েকটি তফসির যখন গ্রহণযোগ্য হয় এবং কোনোটাই একটি স্ববিরোধিতা না করে একটি বিরোধী না হয় তখন সেটাকে গ্রহণ করা যায় এবং সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া যায় এবং সবগুলি অর্থ সেখানে গ্রহণ করতে কোনো বাধা থাকে না আল্লাহ তালা বলছেন ওয়া আনতা বালাদ আর আপনি অবস্থান করছেন এই নগরীতে তিনি তারপর শপথ করছেন প্রত্যেকটি ওয়ালেদ এবং ওয়ালাদ ওয়ালেদ কি ওয়ালেদ জন্ম্মাতা মা ওয়ালাদ আর যা সে জন্ম দিয়েছে দাতা এবং জন্ম দিয়েছে কী জিনিস দাতা এবং জন্ম দিয়েছে দাতাকে। আদম আলাহি সাল্লা আসলাম কেউ বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে আদম আলাহসাল্লাতু আসলাম আর জন্ম দিয়েছে সব সন্তান সুতরাং আল্লাহ আদম এবং প্রতিটি সন্তানের শপথ করেছেন এখানে একটি জিনিস আমাদের জানা উচিত মাত্র একটি তফসির আর কি হচ্ছে না প্রতিটি পিতেই প্রতিটি মানুষই পিতা এবং প্রতিটি মানুষ যারাই দেয় তাদেরই উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ প্রত্যেক জন্মদাতা এবং যাদেরকে করা হয়েছে সবাই এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ তালাতে শপথ করলেন প্রথমে যে বায়তুল্লাহ যেখানে আছে সেই শহরের মক্কানগরীর তারপর শপথ করলেন যে এই প্রত্যেকটি দাতা এবং যাদেরকে জন্ম দেওয়া হয়েছে তাদের আল্লাহ তালা শপথ করছেন কাদের দিয়ে এগুলি সফল মাখলুক সৃষ্টজীব বা কাবা ঘরের মালিক হয়েছেন আল্লাহতালা তেমনিভাবে মক্কানগরীর মালিকও আল্লাহতালা কিন্তু নগরে তিনি শপথ করছেন যারাই জন্ম দিচ্ছে এবং যারাই জন্মগ্রহণ করছে এরা সবাই আল্লাহতালার মাখলুক সৃষ্ট কিন্তু আল্লাহ তালা তাদের শপথ করছেন মনে রাখতে হবে আল্লাহতালার জন্য যে কোনো জিনিসের শপথ করা বৈধ তিনি সৃষ্ট যে কোনো জিনিসের শপথ করতে পারেন তাকে সম্মানিত করার জন্য অথবা তার কোনো গুরুত্ব তুলে ধরার জন্য সাধারণত মানুষ কোনো গুরুত্ব তুলে ধরার জন্য কোনো কিছু শপথ করে থাকে কিন্তু আল্লাহতালা সেটাকে সম্মানিত করেছেন তার এই শপথের মাধ্যমে মক্কানগরীর যে সম্মান তা সর্বজন বিদিত আগে থেকেও সে সম্মান ছিল পরেও সেটা থাকবে আলহামদুলিল্লাহ তারপর আল্লাহতালা মানুষের সৃষ্টি একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আল্লাহ তালা সেটা শপথ করেছেন সুতরাং শপথের এই যে আল্লাহ তালার পক্ষ থেকে শপথ সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু বান্দা আমরা যারা সৃষ্ট আছি আমরা কখনো আল্লাহ তালার নাম অথবা আল্লাহ তালার গুণ ব্যতিত্ব অন্য কোন কিছুর নামে শপথ করতে পারবো না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান হালাফা লাফা বেগায় রিলায় কাফারা ও আশ্রাকা যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করবে স হয় কুফুরি করেছে না শিরিক করেছে কারণ আল্লাহ তালার বন্দা একমাত্র আল্লাহ তালাকেই এই মর্যাদায় বসাবে আল্লাহ তালার খেয়াল রাখবে বান্দার এইটাই হচ্ছে ওয়াজিব তারপর কর্তব্য সে আর কিছু করতে পারে না সুতরাং আল্লাহ তালা এই শপথ করে আল্লাহ তালার পক্ষ থেকে শপথে কোনো বাধা নেই কিন্তু আমাদের পক্ষ থেকে শপথ করার জন্য একমাত্র আল্লাহ এবং তার নামের মাধ্যমে হতে হবে এখানে আরেকটি জিনিস জানা দরকার যে শপথগুলি করার পর আল্লাহ তালা প্রথম শপথ করেছেন লা ও বিহাজাল বিহাজ আল বেলদ ও আন্তা হেল্লুম বিহাজ আল আপনি এই নগরীতে অবস্থান করছেন এই জন্য আমি এই নগরে শপথ করছি তারপর ওয়ালেদ ওয়ামা ওয়ালেদ এবং তারপর বলছেন যে শপথ হচ্ছে ওয়ালেদের পিতার ওয়ামা ওয়ালেদ আর যা সে জন্মদান করেছে অর্থাৎ জন্মদানকারী এবং জন্ম নেওয়া প্রত্যেক কিছু তিনি শপথ করে একটি কথায় তিনি বলেছেন যে লাকাদ লাকাত ইনসানফি কাবাদ অর্থাৎ অবশ্যই অবশ্যই শপথ করে বলছি যে মানুষকে আমি সৃষ্টি করেছি কাবাদের মধ্যে এখন কাবাদ কী জিনিস মানুষকে আমি সৃষ্টি করেছি কাবাদের মধ্যে দুই অর্থ আছে প্রথম অর্থ হচ্ছে যে কাবাদের এক অর্থ হচ্ছে যে তাকে সুসামঞ্জস্য করে তিনি তৈরি করেছেন সুন্দরভাবে তিনি তৈরি করেছেন আপনি যদি ভালো করে তাকান মানুষের সুন্দর সৃষ্টি আর কিছু নেই মানুষের মাথা উপরে থাকে তার পা নিচের দিকে থাকে এবং এই জিনিসটা অন্যান্য জিনিসের মধ্যে সুন্দরভাবে পাওয়া যায় না তারা পা এবং মাথা সামন্তলার কাছাকাছি থাকে মানুষকে আল্লাহ তালা সুন্দরভাবে তৈরি করেছেন অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন খালাক কাফা আদালক তার সুন্দর করে তৈরি করেছেন অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যে লাকাত অবশ্যই অবশ্যই মানুষকে সৃষ্টি করেছেন তিনি সুন্দর অবয়ব দিয়ে সুতরাং এখানে কাবাদের এক অর্থ করা হয়েছে যে ফি সুর আতিন মুস্তাকিম সবচেয়ে সুন্দর অবয়ব আল্লাহ তালা তৈরি করেছেন এটাই নিঃসন্দেহে একটি অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে কাবাদের মুকাবাদা অর্থাৎ সে বেশি বেশি কষ্ট সহিষ্ণু করবে সে কষ্ট করবে যেমন আল্লাহ তালা অন্য আয়ত বলেছেন ইয় ইহল ইনসান ইলা যে তুমি দুনিয়াতে আসতে হলে অনেক কষ্ট করে অনেক কষ্টসহ্য দুনিয়া থেকে এসে তার দুনিয়াতে অনেক রকমের কষ্টসহ্য করে তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ আল্লাহ তালা এখানে শপথ করে বলছেন লাকাদ খালাকাল ইসান আফি কাবাদ অবশ্যই অবশ্যই মানুষদেরকে আমি সৃষ্টি করেছি মানুষকে আমি সৃষ্টি করেছি এমন অবস্থায় যে সে কষ্ট করতেই থাকবে কষ্ট করতে থাকবে যতক্ষণ না আমার সাথে সাক্ষাৎ করে এটাই কিন্তু এটা একটা অর্থ লাকাদ খালাকাল ইনসান আফি কাবাদ আয়াহসাবু আল্লাহ ইয়াক আলাই আহাদ এত কিছু করার পরে সে কি মনে করছে তার উপরে কেউ ক্ষমতাবান নয় সে নিজে দেখছে যে সে কষ্ট করছে তারপরে কীভাবে মনে করতে পারে যে তার উপরে কেউ ক্ষমতাবান নয় প্রিয় দর্শকবৃন্দ কথায় কথা আমরা চলে এসেছি একটি বিরতিতে বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবার আমাদের তাফসিরা আলোচনায় ফিরে যাব ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার হু আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি ওবরাকাতহ সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের বাকি আলোচনা সমাপ্ত করতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালার এই বাণী খালাক ইনসায়না ফি কাবাদ আল্লাহ তালা বলছেন যে অবশ্যই সৃষ্টি করেছি মানুষদেরকে কাবাদের মধ্যে কাবাদ অর্থ হল সে অনেক কষ্ট করবে সহ্য করবে এখন মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে যদি কাফের হয়ে থাকে এখানে সমস্ত কাফের আমভাবে বলা হয়ে থাকে তখন অর্থ হবে যে মানুষ মাত্রেই কষ্ট করবে তাদের এই কষ্ট দুনিয়াতে সে অনেক কিছু কষ্ট করে সে অনেক কিছু অর্জন করবে দুনিয়াতে কাফের কাজে হচ্ছে দুনিয়া অর্জন করা সে অর্জন করবে অর্জন করবে এবং সেটা খরচ করতে চেষ্টা করবে কিন্তু অর্জনের তার কোনো শেষ হবে না সে তো কোনো শান্তি অনুভব করতে পারবে না এই অপর্থ আর ইনসানের যদি ইমানদার হয়ে থাকে ইমানদার অবশ্যই কষ্ট করে ইমানদার প্রথম কষ্ট যেটা করে আল্লাহর এবাদতে সে কিছু কষ্ট অনুভব করে দ্বিতীয় হচ্ছে আল্লাহর গুণা থেকে বাছার জন্য নাফরমানি থেকে বাঁচার জন্য তাকে কিছু কষ্ট করতে হয় তৃতীয় হচ্ছে আল্লাহ তালা তার উপর মাঝে মধ্যে যে সমস্ত বিপদ আপদ দেন সেই বিপদ আপদ থেকে বাঁচার জন্য তাকে কষ্ট করে সবর এখতিয়ার করতে হয় যে বিভদ আফদে তাকে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহ তালার কাছে ফিরে যেতে হয় তার কাছেই বিভদ আফত থেকে মুক্তি কামনা করতে হয় এটাই আয়াতের অর্থ হতে পারে সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ তালাহের পর রায় বলছেন যে আয়াশব আল্লাহ ইয়া তুদের আল্লাহ আহাত সে কি মনে করছে যে কেউ তার উপর ক্ষমতাবান হবে না এটা তারা বোঝা যাচ্ছে যে ইনসান দ্বারা কাফেরদেরকে বোঝানো হয়েছে কারণ কোনো ইমানদার কখনও মনে করতে পারে না যে কেউ তার উপর ক্ষমতাবান হবে না আর তা আল্লাহ তার উপর ক্ষমতাবান হবে না কাফের শুধু মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নয় সে নিজেই সব কিছু ক্ষমতাবান সে নিজে সবকিছু করতে সক্ষম মনে করে কিন্তু আল্লাহ রব্যৎত তার উপর যে ক্ষমতাবান একথা সে ভুলে যায় অর্থ ইমানদার কখনো সেটা বলে না আল্লাহ আল্লাহতালা এই জিনিসটাই উল্লেখ করেছেন কমেয়াদ থেকে ফস্তাক বারুফিল অকালু মান আসাদ্যমিনা আকুয়া আধ কাউ মেয়াদ তারা অহংকার করেছিল তাদের শক্তিমত্তায় তারা শক্তিমত্তায় তারা বেশি গর্বে ফেটে পড়েছিল তারা বলেছিল আর আধ কাজে একবার ও ফের আদ জমিনের মধ্যে অহংকার করেছিল অকালু এবং তারা বলেছিল মান আসাধ্যমিনা আকুয়া আমাদের চেয়ে আবার শক্তিশালী কে অর্থাৎ কাউমেয়াদ নিজেদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করেছিল আল্লাহ রবুল ইজত আদের এই কথাটি রদ করে এই কথাটি প্রতিবাদ করে বলেছিলেন যে তারা কি দেখে না যে আল্লাহ তালা যিনি এসব কিছু সৃষ্টি করেছেন তিনি তাদের থেকেও বেশ শক্তিশালী একথা কি তারা খেয়াল করে না অর্থাৎ তাদের খেয়াল করা উচিত যাদের যে সৃষ্টি করেছেন এবং আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সব কিছু যিনি সৃষ্টি করেছেন সুতরাং এই কাফেররা মক্কার কাফেররা যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিনোহিতা লিপ্ত তারা কি মনে করে না যে আল্লাহ তালা তাদের উপর ক্ষমতাবান তাদেরকে তাদের এই কুফুরির কারণে শির্কের কারণে রসুলের অবাধ্যতার কারণে কঠোর সাশ্রয় সক্ষম এটা কি তারা মনে করে না তারপর আল্লাহ তালা বলছেন আয়াহসাবু আল্লাহ মিয়াহ আহেদ সে কি মনে করছে আল্লাহ মিয়া আহাদ তাকে কেউ দেখছে না আল্লাহ তালা তাকে দেখেন কোথায় কোন অন্ধকারে বসে কি করছে কোন সরযন্ত্র করছে কোন কাজে সে লিপ্ত কোন অন্যায় কাজেলে সে লিপ্ত এবং কী সে চিন্তা করছে কী সে ষড়যন্ত্র করছে সব কিছুই আল্লাহ তালা দেখছেন আয়াহসাবু আল্লাহ রাহু আহেদ সে কি মনে করছে কেউ তাকে দেখছে না অবশ্যই আল্লাহ তাকে দেখেন এটা তার মনে রাখা উচিত তারপরে আল্লাহ তালা বলছেন আলম জা আল্লাহ আই আমি তার জন্য দুটি চোখ নির্ধারণ করে দেয়নি অর্থাৎ তার জন্য দুটি চোখ আল্লাহতালা দিয়েছেন তাকে দু চোখের কথা কেন বর্ণনা করলেন চোখ হচ্ছে একটি বড় ন্যামত যে চোখ দিয়ে সে দুনিয়া দেখেছে দুনিয়া দেখে তার উচিত ছিল দুনিয়ার আল্লাহতালার সৃষ্টি দেখে আল্লাহর উপর ইমান আনা কিন্তু সে ইমান আনেনি নি বরং সে ইমানে বিরোধিতা করেছে চোখের ন্যায়ামত সত্যিকার যে সুক্রিয়া আদায় করা দরকার সে সুক্রিয়া আদায় করতে পারেনি আল্লাহ তালা এরপর বলেছেন আলম যা আল্লাহু আই ওয়েল ইস্যানঈন আর তার জন্য করেছি আমি যেও বা ওয়াশাফা তাইন দুটি ঠোঁট তার জন্য আমি সৃষ্টি করেছি লিসান সৃষ্টি করেছি এই দুটি না থাকলে মানুষ কথা বলতে পারতো না অর্থাৎ তাকে আমি কথা বলার অধিকারী করে তৈরি করেছি যদি সে কথা না বলতো কুফুরি কালাম উচ্চারণ করতে পারতো না আল্লাহ তালা তাকে ন্যামত দিয়েছে কথা বলার অথচ সে আল্লাহ তালা সে ন্যামতের কুফুরি করে সে আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করছে এটা আল্লাহ তালার ন্যামতের কখনও সুক্রিয়া নয় এটা আল্লাহ তালার নামতের সাথে ন্যামতকে অস্বীকার করা হচ্ছে এই আল্লাহ তালা সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন মনে রাখতে হবে যে মানুষ কথা কিভাবে বলে যদি তার লিসান না থাকে জিব্বা না থাকে কথা বলতে পারে না আবার একই কথা বাতাস বের হয় সেটা মানুষের ঠোঁটের কারণে কখনো নিচ থেকে উপর থেকে বিভিন্ন শব্দ বের হয় অথচ শব্দ একটাই বাতাস একটি জায়গা পরিবর্তনে শব্দ পরিবর্তন হয়ে বিভিন্ন রকম হয়ে বের হচ্ছে এ কথা বলার পুরো জিনিসটাই মানুষের মুখ থেকে বেরোচ্ছে এই জন্য আল্লাহ তালা এই জিনিসটাকে তাকে স্মরণ করে দিচ্ছে তোমাকে কথা বলার অধিকার কে দিল তোমাকে কথা বলার অধিকার তা আল্লাহ দিয়েছেন এই আল্লাহর শুক্রিয়া আদায় করে তুমি সত্যিকার একটা আল্লাহ তালা যেটাতে খুশি হন সেই কথা বলা উচিত যাতে তিনি নারাজ হন অখুশি হন অসন্তুষ্ট হন এমন কথা তোমার বলা উচিত নয় তার ফলে আল্লাহ তালা বলছেন ওহাদ হুল নাজি দেওয়া আমি হেদায়ত দিয়েছি নাজ দেয় দুটি পথের দুটি পথ কী একটি পথ হচ্ছে ভালো আরেকটি পথ হচ্ছে মন্দ ভালো মন্দ দুটি পথেই মানুষ দেখতে পারে কিভাবে দিয়েছে তাকে তাকে আকল দিয়েছে বিবেক দিয়েছে বিবেকের মাধ্যমে সে বুঝতে পারে যে এই পথটি শুদ্ধ এই পথটি শুদ্ধ নয় যদি সে ভালো পথটি নেয় তার জন্য ভালো হবে আর খারাপ পথটি নিলে সে খারাপ হবে এটা তার বোঝা উচিত তাকে আকল দিয়েছে বিবেক দিয়েছে ভালো মন্দ দুইটা বোঝার তৌফিক দিয়েছে চেষ্টা তাকে আল্লাহ তালা সব রকমের আসবাব প্রয়োজন যা যা দরকার সবই দিয়েছে কিন্তু সে ভালো মন্দ দুইটা চেনার পরেও জানার পরেও খারাপটি সে কিভাবে গ্রহণ করতে পারে মানুষ যদি জানে যে নিশ্চিত মৃত্যু কোনো পথে আছে সেই সে পথে কখনো যায় না মানুষ যদি জানে এই পথে বিপদ আছে সে পথে কখনো যায় না তাহলে একটি মানুষ আল্লাহ তালা তাকে বিবেক দিয়েছে এবং ভালো মন্দ দুইটা বোঝার তৌফিক দিয়েছে তাকে চেষ্টা করছে তারপরেও সেই জেনে শুনে কিভাবে খারাপ পথে চলে যায় এটা কখনো হতে পারে না সুতরাং একদম মানুষের উচিত ভালো পথে যাওয়া সুতরাং আল্লাহ তালা যেন বলছেন ও হা না উন্নয় দেইন আমি তাকে দুটি পথ দেখিয়েছি ভালো এবং মন্দ এতে আরেকটি তফসির হচ্ছে নাজদেইনত্ব নাজদারত্য উঁচু এলাকা উঁচু ভূমি একটি বাচ্চা যখন দুনিয়াতে বের হয় অর্থাৎ সে চোখ নিয়ে বের হয় তার চোখ আছে তার মুখ আছে তার ঝিব্বা আছে তার ঠোঁট আছে তার অতিরিক্ত আল্লাহ তারা বলছেন মহাদেই নাহ দেইন দুনিয়াতে বের হওয়ার পরেই আমি তাকে একটি জিনিসের পদ দেখাই সেটা হচ্ছে যে সে নজদেইন সে উঁচু অর্থাৎ মায়ের দুধ খাওয়ার পথে তাকে আমি পদ দেখিয়ে দেই সে ছোটো বাচ্চা কখনো বুঝতে পারে না কোনখান থেকে খেতে হবে কিন্তু ঠিকই মা যখন তাকে তার বুকের সাথে লাগিয়ে দুধ পান করাতে থাকেন তখনই বাচ্চা আনতে থাকে এই যে জিনিসটা আল্লাহ তালা এটা ইমতেনান করেছেন অহসান দেখিয়েছেন দয়া দেখিয়েছেন অনুগ্রহ দেখাচ্ছেন যে কখনো নয় আমি যেভাবে তাকে তৈরি করেছি তাকে অনেক কিছু পথ দেখিয়েছি এর মধ্যে একটি হচ্ছে যে মায়ের দুধ খাওয়ার মতো যে জ্ঞান তার থাকা দরকার স্বাভাবিক জিনিসটা তাকে আমি ছোট অবস্থায় তার মধ্যে দিয়েছি ওহা দেই না হুন্ দেইন এ অবস্থা এত কিছু করার পরেও সে সঠিক পথে পরিচালিত হয়নি এই জন্য আল্লাহ কতা ফলাকামাল আঁকাবা এত কিছু তিনি করেছেন কিন্তু ফালাক হামাল আকাবা গিরি পথে সে প্রবেশ করেনি সে গিরিপথ কঠিন পথে সে প্রবেশ করেনি কঠিন পথ প্রদান হচ্ছে এটা যেই পথটা বিপদসংকুল কষ্টকর এমন কোনো পথে সে যেতে চায় না মনে রাখবেন দুনিয়ার যে কোনো কাজ জাহার নামে যাওয়ার জন্য বিপদসংকুল পথে যেতে হয় না জাহার্নামে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই কোনো আমল না করলে কোনো কাজ না করলে ভালো কিছু না করলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এর বিপরীতে জান্নাতে যাওয়ার জন্য তাকে কিছু না কিছু কাজ করতে হবে এমন কাজ করতে হবে যে কাজটি আল্লাহ তাল্লার কাছে পছন্দ হয়তো তার কাছে সেটা কষ্টকর এই জন্য সেটার নাম দিয়েছে আঁকা বা অর্থাৎ সেটা কষ্টকর আঁকাবার এক অর্থ পাথরও আছে বড় পাথর অর্থাৎ যে জিনিসটা অতিক্রম করা অত্যন্ত কঠিন সেই কাজটি সে করেনি বরং সে সহজ কাজ দুনিয়াতে যা তার সামনে পেয়েছে সেটাই করেছে সেটা তার জন্য কিন্তু জাহান্নামের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হবে না তাকে অবশ্যই এমন পথ অবলম্বন করতে হবে যে পথ একটু কষ্টের একটু বন্ধুর রসোল্লা সাল্লাইসালাম এই জন্য বলেছেন যে হোফাতিল জান্নাতু বিল মাকার ও হোফাতিল না রবিশ্বাহওয়াত জান্নাত ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিস দিয়ে আর জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে প্রবৃত্তি চায় এমন জিনিস দিয়ে জান্নাতে যেতে হলে আপনাকে অজু করতে হবে সলাত আদায় করতে হবে জান্নাতে যেতে হলে আপনাকে কষ্ট করে হজ করার জন্য যেতে হবে জান্নাততে যেতে হলে আপনাকে সেলাই রহামি করতে হবে জাকাত দিতে হবে জান্নাততে যেতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে জেহাদ করতে হবে কিন্তু জাহার নামে যেতে হলে আপনাকে কিছু করা লাগবে না দুনিয়াতে আসছেন কি জন্য সেটা না জেনে তার অবস্থা না জেনে কে আপনাকে সৃষ্টি করেছেন না জেনে আপনি যা ইচ্ছে তা করে ফেলবেন জাহার নামে চলে যেতে পারবেন এই জান্নাতে যেতে হলে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করতে হলে সামান্যতম কষ্ট আপনাকে অবশ্যই মেনে নিতে হবে সেটাই আল্লাহ তালা বলছেন ফলাহ তাহামাল আঁকাবা এত কিছু দেওয়ার পরে বন্দাকে বন্দা কিন্তু আঁকাবা অর্থাৎ কঠিন পথটাকে কখনো সে মারায়নি সেই পথে সে যাচ্ছে না তারপরে আল্লাহ তালা বলছেন ও ধরা কামাল আঁকাবা আঁকাবা কী কিসো জানাবে আপনাকে তো সুল্লাহ সাল্লাহিস্লামকে এইভাবে বারবার আল্লাহ তাল যে আপনাকে কিসোয় জানাবে এইভাবে তিনি এই শব্দটি বেশি ব্যবহার করেছেন কোরআনে কারিমে এর অর্থ হচ্ছে এটার গুরুত্ব তুলে ধরা যে এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঁকাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অর্থ জানা দরকার এটা জানলে আমল করা সহজ হবে সেই হিসাবে সোল্লা সাল্লাহ আসলামকে আল্লাহ তালা এরপরে বলতেছেন ওয়ামা আদর কামাল আকাবা রসুলকে বলার উদ্দেশ্যে আমাদেরকেও বলা ওয়ামা আদর কামাল আকাবা ফাক্কু রাকা আকাবা কী জিনিস আঁকাবা হচ্ছে ফাক্কু রকাবা অর্থাৎ মুক্তি করা দাসমুক্ত দুধরণের হয়ে থাকে কখনো কখনো আপনার কাছে দাস আছে সেই দাসকে আপনি মুক্ত করে দিলেন তাকে আপনি স্বাধীন করে দিলেন এটি প্রথম কাজ এর স্বভাব হচ্ছে রসুল্লা সাল্লসাল্লাম বলেছেন কেউ যদি কোনো দাসকে মুক্ত করে তাহলে তার প্রতিটি দাসের প্রতিটি অঙ্গের বিনিময়ে যে মুক্ত করেছে তার প্রতিটি অঙ্গ আল্লাহর কাছ থেকে মুক্তি পায় যাহার নাম থেকে মুক্তি পায় এর চেয়ে বিরাট স্বয়াবের কাজ তো সোল্লাহ আসাম হাদিসে বলেছেন যে দাস মুক্তির বড় আর কিছু হতে পারে না দাস মুক্তি সবচেয়ে বড় স্বয়াবের কাজ সেই জন্য এই আল্লাহতালা এই জিনিসটি দেখিয়ে দিয়েছেন মক্কা জীবনে যারাই অন্যায় করছে তাদেরকে যে দাস হিসাবে যারা ইমান গ্রহণ করেছে তাদেরকে যদি মুক্তি করতে পারতে তাহলে তুমি এই আকাবা এই কঠিন পথটা পাড়ে দিয়ে তুমি জান্নাতে পথে যেতে পারতে দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে যে যারা দাস হিসাবে বন্দি আছে কোনো কোনো জেলে বন্দি আছে বা কোনো কোন অবস্থায় কোন কাফেরদের কাছে বন্দি আছে তাদেরকে মুক্ত করা এটাও একটি ভালো কাজ প্রথম কাজটি হয়তো অনেকের দ্বারাই সম্ভব দ্বিতীয় কাজটির জন্য অনেক বেশি সময় লাগে তথ্য লাগে পয়সা লাগে অনেক বেশি সমস্যা পার করতে হয় এটাও কিন্তু ফাক্কু রাকাবার একটি অংশ অর্থাৎ যারা বন্দী আছে মুসলিম হিসাবে অন্যদের কাছে বন্দি আছে তাদেরকে মুক্ত করার জন্য প্রচেষ্টা চালানো এটাও নিঃসন্দেহে ফাক্কু রাকাবা অর্থাৎ এটাও দাশমুক্তি হিসেবে আল্লাহর কাছে বিবেচিত তারপরে আল্লাহ তাল বলছেন আও এ তামন একটি প্রথমে বলেছেন যে যে জিনিসটি করলে আপনি গিরিপথ পার হতে পারবেন অর্থাৎ কষ্টের পথ পার হয়ে জাননাতে যেতে পারবেন এর এক নম্বর হচ্ছে দাসমুক্তি দুই নম্বর হচ্ছে এ খাবার খাওয়ানো এ তামন ফিও মিন জি মাসাগাবা কোন দিন খানা খাওয়াবেন ফি ইউমিন জি মাসাগাবা যেদিন মানুষ ক্ষুধার্ত থাকে মানুষের মধ্যে যেদিন কাজ করে মানুষের মধ্যে যেদিন যেখানে দুর্ভিক্ষ লাগে এখানে মানুষকে আবার দুর্ভিক্ষ বোঝানো হয়েছে মাঝে যা দুর্ভিক্ষ লাগলে সেখানে মানুষকে খানা খাওয়ানো অবশ্যই সেটাও একটি আপনার গিরিপথ পার হওয়ার বা কঠিন পথ পাড়িয়ে জান্নাতে যাওয়ার একটি পথ হিসেবে আল্লাহ তালা বিবেচনা করেছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের আমাদের আলোচনা এখানে সমাপ্ত করতে হচ্ছে সময় আমাদের আর সুযোগ দিচ্ছে না আমরা ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে ইনশাল্লাহ বাকি আলোচনা করব ততক্ষণ আমাদের জন্য সসালামুকি